রহমতুলিলাম রসুলিলক বারকুম ফুল দর্শক আমাদের এই ধারাবাহিক আলোচনার বিগত পর্বে একটি বিষয়ের অবতারণা করেছিলাম সেটি হলো মজুদারি তথা এহতেকার আরবিতে বলা হয় আল এহতেকার আর আমরা বলে থাকি এটাকে মজুদ্দারি তো মজুদারির একটি পর্যায়ে যেটি কোরআন এ পাক এবং হাদিস দ্বারা এর নিষিদ্ধতা প্রমাণিত হয় এবং এই ব্যাপারে হাদিসের মধ্যে নবী আকরম সাল আলি আসাল্লাম অনেক কঠিন এবং কঠোর হুশিয়ার বাণী উচ্চারণ করেছেন তো প্রথমে আমরা এহতেকারের পরিচয় বুঝে নিতে চাই এহেকারের পরিচয় নিয়ে আমরা বিগত পর্বেও কিছু আলোচনা করেছি এহেকার সার কথা হলো যে মানুষের জীবনের প্রয়োজনীয় কোনো উপকরণ এটাকে আটকে রাখা মজুদ করে রাখা এমনভাবে মজুদ করা যে বি হাসাবিহি বি হাবসিহী এত জর নাস তার এই মজুত করে রাখার কারণে আটকে রাখার কারণে মানুষের ক্ষতি হচ্ছে এইভাবে মানুষের জীবনের প্রয়োজনীয় কোনো জিনিস আটকে রাখা এটা এটাকেই বলা হয় এহাতেকার হাতেকার করা যাবে না এটা দেশের ভিতরে ইন্টারনাল কোনো প্রোডাক্ট হোক মানুষের দেশের ভিতরে আভ্যন্তরীণ উৎপাদিত কোনো পণ্য হোক যেটা ভিতর থেকে উৎপাদিত হয়েছে সেটাকে সংগ্রহ করে সকলের কাছ থেকে কিনে নিয়ে নিজের কাছে আটকে রাখল এইভাবে মার্কেটে ক্রাইসিস তৈরি করে দাম বৃদ্ধি করে তারপরে আস্তে আস্তে মার্কেটে এসে ছাড়ল এটা একটি এতে উপায় অথবা বাহিরের থেকে যে সকল জিনিস আনা হয়েছে দেশের মানুষের জন্য সেই বাহিরের থেকে আনা দ্রব্য যেগুলো মানুষের প্রয়োজন সেটাকেও যদি কেউ আটকে রাখে যেটাকে এখন বিক্রি করবে না বরং এমনভাবে আটকে রাখলো যে তার আটকে রাখার কারণে এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে তার এই মজুদের কারণে আটকে রাখার কারণে যদি মানুষের ক্ষতি হয় তাহলে এটি নিষিদ্ধ এহেতে কার অন্তর্ভুক্ত হবে অনেক সময় মানুষ কোনো জিনিস আটকে রাখে এবং সে আটকে রাখার দ্বারা মজুদ করে রাখার দ্বারা মার্কেটের উপর এর কোনো প্রভাব সৃষ্টি হয় না বরং সে একটা অপেক্ষায় থাকে যখন সিজন শেষ হয়ে যাবে জিনিসটা যখন সিজন শেষ হওয়ার পরে স্বাভাবিকভাবেই মার্কেটে একটা স্বাভাবিক ক্রাইসিস তৈরি হবে তখন আমি এই জিনিস বিক্রি করে আমি মুনাফা অর্জন করব এটা একটা ভিন্ন কথা যেটা আমাদের সমাজে প্রচলিত একটি ব্যবসা যেটাকে বাধাই ব্যবসা বলা হয় বাঁধাই ব্যবসা যে বিভিন্ন পণ্য তার সিজনের সময় ক্রয় করে এটাকে সংরক্ষণ করা হয় সিজন যখন শেষ হয়ে যায় তখন স্বাভাবিকভাবেই সেই জিনিসের দাম এটা স্বাভাবিক কারণেই এটা বৃদ্ধি পায় তখন সেই জিনিস বিক্রি করে মুনাফা অর্জন করা হয় এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া কারণ এখানে এই পণ্যকে আটকে রাখার দ্বারা পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে না মানুষের ক্ষতি হচ্ছে না কিন্তু যখন এমন কোনো সিচুয়েশন তৈরি হবে যে পণ্য আটকে রাখার কারণে এমন ভাবে যদি পণ্য আটকে রাখে এমনভাবে পণ্য যদি মজুত করে যে পণ্যের মজুদ করার কারণে মার্কেটে ডিমান্ড অনেক বেড়ে গেছে যার কারণে এখন সেই পণ্যের মূল্য অনেক বৃদ্ধি পেয়েছে তবেই সেক্ষেত্রেই এটি নিষিদ্ধ এতে মধ্যে অন্তর্ভুক্ত হবে হাসাবিহিয়া বি হাবসহিয়া নাস তার এই আটকে রাখার কারণে যদি মানুষের উপর খারাপ প্রভাব পড়ে মানুষের মধ্যে যদি ক্ষতির সৃষ্টি হয় তাহলে এটি হবে নিষিদ্ধ এহতেকার প্রিয় দর্শক এই সম্পর্কে রসুল একরম অত্যন্ত আলী হুঁশিয়ার বাণী উচ্চারিত হয়েছে আমরা আল্লাহ নবীর এমন কিছু হাদিস উপস্থাপন করব এখন যে হাদিসের মাধ্যমে এই এহতেকার তথা মজুদারির ভয়াবহ পরিণাম বুঝে আসে আসুন দেখি হজরত মহামারি আব্দুল্লাহ থেকে বর্ণিত শরীফের মধ্যে বর্ণিত এই হাদিস যে এহতেকার একমাত্র কোনো অপরাধীর দ্বারাই হওয়া সম্ভব মজুদারিটা যে করবে সে একজন খারাপ এবং অপরাধী মানুষ হবে অপরাধী মানুষ ছাড়া অন্যায়কারী মানুষ ছাড়া কারো দ্বারা মজুদারি হতে পারে না তো ইল্লা খাতউন আলী আসালাম যে বললেন খাতউন এখন শব্দের মধ্যে যে অর্থ আছে সেটাকে সাধারণত এই যারা নিয়মিত করে এরা ওই সমস্ত মানুষই হয় যারা অপরাধী যারা অন্যায় প্রবণ অপরাধ প্রবণ যারা তাদের দ্বারাই এই অপরাধ সংগঠিত হয় আর হাজরত অমরুদ্ন খতাবরাদী আল্লাহ তালাহ থেকে আর একটি হাদিস বর্ণিত ক আলাম মানে হতাল মুসলিম ইন আত আমান যেই ব্যক্তি মুসলিম জাতির বা মুসলমানদের উপর মুসলিম সমাজের উপর থেকে তাদের প্রয়োজনীয় পণ্য আটকে রেখে এতকার করবে জলাবাহুল্লাহ আলা বিল জুজাম ইউল ইফলাস আল্লাপা আকরাবল আলামীন তার উপরে দুটি অভিশাপ দিবেন একটি হবে বিল জুজাম তার শরীরে কুষ্ঠ রোগ তৈরি হবে আরেকটি লোব আল ইফলাস তার জীবনে দারিদ্র আসবে দারিদ্রের কষাঘাতে সে জর্জরিত হয়ে পড়বে হাজরতুর হত্তাহরাদী আল্লাহ তালানোর হাদিসটি অত্যন্ত তাৎপর্যময় এবং অত্যন্ত সতর্ক বাণীর সমৃদ্ধ সম্বলিত একটি হাদিস হাদিসটি ইমাম ইবনে মাজা রহমতুল্লাহ আরেই তার কিতাবের মধ্যে ইবনে মাজা শরীফের মধ্যে শহি সনাদের মধ্যে বর্ণনা করেছেন যে এহতেকার যে ব্যক্তি করবে সাধারণ মুসলমানের জীবনকে যে তাদের প্রয়োজনীয় পণ্যকে আটকে রেখে যে ব্যক্তি অধিক মুনাফার প্রত্যাশা করবে লোভ করবে আল্লাহ রা আলমিন তাকে কুষ্ঠ রোগ দিবেন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত পাশাপাশি সে দারিদ্রের শিকার হবে অতিরিক্ত মুনাফার লোভ করবে আল্লাহ রাব্ব আলামিন তাকে দারিদ্র দিবেন দুনিয়াতেও দিবেন আখরাতেও দিবেন এই হল এহতকার তথা মজুদারির ভয়াবহ পরিণাম আরেকটি হাদিস হজরত আব্দুল্লাহিবনী অমর আদি আল্লাহ থেকে বর্ণিত এই হাদিসুল্লাহ আলহ্লাম বলেছেন মানে যে ব্যক্তি কোনো খাদ্য বস্তু চল্লিশ দিন পর্যন্ত মজুদ করে রাখবে এমনভাবে মজুত করবে যে তার মজুদ করার কারণে মানুষের কষ্ট হচ্ছে ফকত বারি আমিন আল্লাহ আল্লাহ সে আল্লাহ পাক রব্বুরাহ আলমিনের সাথে সম্পর্ক ছিন্নকারী হবে আল্লাহ রব্বুল আলমিন তার সাথে সম্পর্ক ছিন্নকারী হবেন নাউজাহ হাদিসটি মুসনাদিম আহমদিব নহাম্বারের মধ্যে বর্ণিত এবং একটি শাহি হলে স্নাত হাদিস প্রিয় দর্শক লক্ষ্য করুন রসুল্লাহ সাল আলিহ্লাম এহাতে কারের জন্য কত ভয়াবহ এবং কত বিপজ্জনক পরিণামের কথা উল্লেখ করলেন চল্লিশ দিন পর্যন্ত যদি কোনো ব্যক্তি এহাতে কার করে রাখে পণ্য মজুদ করে দাম বৃদ্ধি করার চেষ্টা করে তাহলে আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন তার থেকে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে এবং তার সাথে আল্লাহ রব্বুল আলমিনের সম্পর্ক ছিন্ন করে দিবেন। আল্লাহ রব্বুল আলমিনের থেকে সম্পর্ক ছিন্ন হওয়া এটাই তো একজন মানুষের জীবনের সবচেয়ে বড় অভিশাপ সবচেয়ে বড় ভয়াবহ পরিণাম কারণ আল্লাহ রব্বুল আলমীর অনুগ্রহ নিয়েই মানুষ বাঁচে আল্লাহর অনুগ্রহই মানুষকে দুনিয়া এবং আখেরাতে শান্তি এবং মুক্তিদান করতে পারে সেই মহান রব্বুর আলমিন থেকে কারো সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া সে আল্লাহ রব্বুল আলমিনের থেকে দূরে সরে যাওয়া বিচ্ছিন্ন হয়ে যাওয়া এটাই তো একজন ইমানদারের জন্য দুনিয়া এবং আখরা ইহকাল এবং পরকালের সবচেয়ে বড় ভয়াবহ পরিণাম কাজেই এই যে এতে তথা মজুদারি করা মানুষের প্রয়োজনীয় পণ্যগুলিকে আটকে রেখে বাজারে ক্রাইসিস সৃষ্টি করে তারপরে সেগুলোকে বিক্রি করা উচ্ছা করা এতে মানুষের যে ক্ষতি হয় সেই ক্ষতি থেকে মানুষকে এই ক্ষতি পৌঁছানোর থেকে মানুষকে ক্ষতিগ্রস্ত করার থেকে আল্লাহর কোরআন এবং নবীর সুন্না আমাদেরকে সতর্ক করেছেন এই যে এহতেকার মজুদারি এটি এমনিতেও খুব জঘন্য একটি কাজ এই এহতেকারের মধ্যে অনেকগুলো এর অনিষ্টতা এবং এর জঘন্যতার দিক রয়েছে প্রিয় দর্শক আমরা এহতেকারের দ্বারা মজুদারির দ্বারা কি কি ক্ষতি এবং এর যে ভয়াবহতার দিকগুলো কী কী আমরা এখন একটু সেগুলো দেখতে চাই সেগুলো আমরা একটু পর্যালোচনা করে দেখতে পারি এহতেকারের কথা মজুদারির একটি বড় ক্ষতির দিক হলো এই যে ব্যক্তি হতেকার করে মজুদারি করে এটি তার ভয়াবহ একরকম ছোট মানসিকতার ন্যারো মাইন্ডের পরিচয়ক দানাতে পরিচয়ক এটা কেমন কথা যে মানুষের খাদ্য আটকে রেখে মানুষের প্রয়োজনকে আটকে রেখে তারপরে নিজে মুনাফা অর্জন করতে চাওয়া প্রথম এর ক্ষতির দিক হলো এটি একজন মানুষের তার সে যে একটা নিচু মানসিকতার মানুষ থেকে এসে আমরা এই মজুদারি তথা এহাতে কিছু ক্ষতির দিক নিয়ে আলোচনা করব বিরতির সময়টুকু আপনার আমাদের সাথেই থাকুন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 should be to spend the mission for last month. To implement the convincing Islamic come educational formula to excel in your career, Dekhun, Career Guidance. Kaal Raat, Shad Shad Taip, Aap Puno Shamprachar. Shokal Shad Nao Taip, Bangla Deshe. Peace TV, Banglaai.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 আমাদের আয়োজন আলকরা জীবন ঘনিষ্ঠ বিধিবিধান জানিন कत सुंदर भा पवित्र कुरान अगणित जीवन के आलोकित करवर्तीकुम वह प्रिय दर्शक एहते मजूदार कितर दिक्कत आलोचना कर যে মজুদারি করা মানুষের প্রয়োজনীয় পণ্যকে আটকে রেখে অধিক মুনাফা লাভ করার চেষ্টা করা মানুষের মুখের গ্রাস নিয়ে আটকে রেখে নিজের বিলাসিতার চিন্তা করা প্রথম কথা তো হলো এই যে এতে ওই মানুষটার তার নিচু মানসিকতার এটি পরিচায়ক সে যে কতটা ন্যারো মাইন্ডেড সে যে কতটা নিচু হীন মানসিকতার লোক এটাই তো তার প্রমাণ কাজেই মজুদারি করা এতেকার করা এটা একজন মানুষের তার মানসিকতা এবং তার চিন্তার দৈন্যতার এটি একটি নিকৃষ্ট প্রমাণ এটি একটি তার অত্যন্ত বহির প্রকাশের বিষয় যে একজন মানুষ এত জঘন্য দ্বিতীয় হলো এহতেকারের করার যে পরিণাম ক্ষতি এর যে দ্বিতীয় ক্ষতি এসতে আলিম এহতেকার যেই ভয়াবহ ওয়াইদ সংবাদ দিয়েছেন বিপদের সংবাদ দিয়েছেন একত এক তো হলুর সাল আলিহিহাসাল্লাম বলেছেন যে তার ইহুকালের ক্ষতি হলো যে তার মধ্যে আল্লাহ রব্বুর আলমিন তার শরীরে একটা রোগ দিবেন দ্ররোগ্য ব্যাধিতে সে আক্রান্ত হবে বিলজুজাম দূরোগ্য ব্যাধিতে আক্রান্ত হবে কুষ্ঠ রোগের মতো এবং সেই সাথে বিল ইফলাস তার জীবনে দারিদ্র নেমে আসবে মজুদারি করেছে অতিরিক্ত মুনাফার লোভে মজুদারি করেছে অনেক বড়ো লোক হওয়ার লোভে আল্লাহ আকবর নবী করিম সাল আলিহি আসাল্লাম বলছেন যে এই মজুদারি একসময় তোমার হাত থেকে সম্পদ ছিনিয়ে নিবে এবং তুমি দারিদ্রের কষাঘাতে তুমি জর্জরিত হবে এই যে ওয়াইদ এটি একটি ক্ষতির দিক এর তথা মজুদারির দুনিয়াতে হলো দুই ক্ষতি এক তো হলো যে তার দুরোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়া আর আরেক হলো দারিদ্রের কষাকাতে জর্জরিত হওয়ার আশঙ্কা সেই সাথে আখরাতের ওয়াইদ তো রয়েছে সবচেয়ে বড় ওয়াইদ হলো ফকাতি আল্লাহ মিনহ আমা যে আল্লাহ তার সঙ্গে কানেকশন শেষ তারও আল্লাপা আকরবুল আলমিনের সাথে সম্পর্ক শেষ প্রিয় দর্শক আল্লাপা আকরাবুল আলমিনের সাথে যদি কারো সম্পর্ক ছিন্ন হয়ে যায় তাহলে এর চেয়ে আল্লাহর একজন বান্দার জন্য ভয়াবহ পরিণাম আর কি হতে পারে এর চেয়ে আর কোনো ভয়াবহ পরিণাম হতে পারে না কাজী এহতেকার এবং মজুদারি মানুষের মুখের গ্রাসকে কেড়ে নিয়ে মানুষের মুখের গ্রাস কাটকে রেখে নিজে বিলাসিতার স্বপ্ন লালন করা নিজে ভোগ বিলাসিতার পাহাড় গড়ে তোলা এটা একজন স্বার্থপর এবং বাজে মানুষের পক্ষেই সম্ভব কাজে এই কথা বলছিলাম যে এহতেকার মন্দ দিকগুলোর মধ্যে একটি বড় এবং জঘন্যতম একটি দিক হল যে এই যে এহতেকারের কারণে এহতেকারের কারণে নবী করিম সাল্লাহ আলি আসাল্লাম হাদিসের মধ্যে তার জন্য অনেক ক্ষতি এবং তার জন্য অনেক ওয়াইদ ধুমকির হাদিস বর্ণনা করেছেন এহতেকার আরেকটি ক্ষতি হলো এহতেকারের কারণে দেশের মধ্যে সমাজের মধ্যে অর্থনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হয় কৃত্রিম সংকট তৈরি হয় আর এভাবে সামাজিক অস্থিতিশীলতা অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে সমাজ থেকে আস্তে আস্তে শান্তি দূর হয় এবং সমাজের মধ্যে আস্তে আস্তে অস্থিরতা বাড়তে থাকে এটি হল এহতেকারের আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষতি খুবই আর মারাত্মক একটি ক্ষতি হলো এই যে দেশে সমাজের মধ্যে অর্থনৈতিক অস্থিরতা তৈরি হলো সমাজের মধ্যে অর্থনৈতিক ইনস্টেবিলিটি অর্থনৈতিক যে অস্থিরতা সেটা তৈরি হয়ে সমাজের অর্থনীতি দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হলো এহাতেকার আরেকটি ক্ষতির দিক হলো যে এহাতেকারের মাধ্যমে মানুষের লোভের মাত্রা বেড়ে যায় লোভ লালসা মানুষের এমন একটি জিনিস যেটা কোনো একটা স্তর পর্যন্ত গিয়েটা স্থির হয় না থেমে থাকে না কাজে এই যে এতেকারের মাধ্যমে লোভের মাত্রা বৃদ্ধি পেল যে কোনো উপায়ে সম্পদ উপার্জন করতেই হবে সম্পদ উপার্জন করা এটাই হলো জীবনের লক্ষ্য এবং টার্গেটে পরিণত হয়ে যায় তখনই তো মানুষ মজুদারি এবং এতেকার করে ঠিক সেই সাথে এতেকারের আরেকটি বড় ক্ষতির দিক হলো এটি এমন একটি অমানবিক কাজ যে মানুষের যে মানবিকতা সেই মানবিকতাকে ধ্বংস করে দেয় আল্লাহ পাক রব আলীন ইমানদারদের পরিচয় উল্লেখ করতে গিয়ে আল্লাহ বলছেন প্রকৃত ইমানদার তো তারা যারা নিজের অভাবের সময়ে নিজের মুখের গ্রাস নিজের মুখের খাবার অন্যের মুখে তুলে দিয়ে যারা আত্মিক প্রশান্তি লাভ করে তারা মজুদ করবে তো দূরের কথা নিজের অভাব অনটনের সময় নিজের খাবারটা পর্যন্ত তারা অন্যের মুখে তুলে দেয় এভাবে তারা অন্যের অভাবকে নিজের উপর তারা প্রাধান্য দেয় অন্যের প্রয়োজনকে তারা নিজের উপর প্রাধান্য দেয় তারাই হলো কামিল ইমানদার তারাই হলো প্রকৃত মুমিন প্রিয় দর্শক কাজে এহতেকার যদি কারোর মধ্যে চলে আসে এহতেকারের মতো এই জঘন্য চরিত্র যদি কেউ অর্জন করে তাহলে সে অন্যের অন্যকে নিজের উপর প্রাধান্য দিবে তো দূরের কথা বরং অন্যের মুখের গ্রাস কেড়ে নিয়ে নিজের জন্য সে বিলাসিতার পাহাড় গড়তেছে অন্যের মুখের খাবার এবং আহার তুলে নিয়ে সে ভোগ বিলাসিতায় মতো হচ্ছে কাজে প্রিয় দর্শক এটি আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় একটি ব্যাপার এতে কার আমরা করব না মজুদারি আমরা করব না পূর্বসুরি অনেক সালাফের এমন ঘটনা কোনো কোনো ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় ম্যানেজার দিয়ে রিপ্রেজেন্টেটিভ পাঠায় পণ্য প্রেরণ করে দিয়েছেন কোন এক বন্দরে পণ্য নিয়ে বন্দরে যাওয়া হয়েছে কিন্তু যারা পণ্যের পণ্য নিয়ে জাহাজ নিয়ে নৌকা নিয়ে যারা পণ্যের বন্দরে গিয়েছে গিয়ে তারা বন্দরে দেখে যে অবস্থা এমন যে এখানে দামটা খুব চড়া হচ্ছে আস্তে আস্তে তখন কিছুদিন অপেক্ষা করলো তারা সপ্তাহ অপেক্ষা করে তারপরে বিক্রয় করলো পণ্য বিক্রয় করার পরে দেখে যে প্রচুর মুনাফা হয়েছে যখন সেই সালাফের কাছে যখন সংবাদ পৌঁছলো এটা তিনি নির্দেশ জারি করলেন যে দেখো তুমি আমার পক্ষ থেকে আমার পণ্য বিক্রয় করতে দেরি করে হয়তো মুনাফা আমার জন্য বেশি অর্জন করেছ কিন্তু তোমার তো তো এটা এহাতেকারের মধ্যে পড়ে গেছে কাজে এহতেকারের মধ্যে পড়ে যাওয়ার কারণে এখন তো আমার উপরে আল্লাহর পক্ষ থেকে সেই কঠিন হুয়াইদ এবং যে হুমকি যে ধুমকি সেটা কথা মনে পড়ে যায় কাজেই এহাতেকারের মাধ্যমে অতিরিক্ত যে সম্পদ আসছে এটা আমার দরকার নাই আমি আল্লাহর আজাব থেকে বাঁচতে চাই আল্লাহর অভিশাপ থেকে বাঁচতে চাই এই যে আমার আসল সম্পদের দরকার নাই আসল সম্পদ মুনাফা সবসহ যে এলাকার মানুষ এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বাসরার সমস্ত মানুষের মধ্যে সকল মুনাফা এবং এর যে মূল পুঁজি সব তাদের মধ্যে তোমরা সাদা করে আস এভাবে সালাফরা তারা পূর্ববর্তী যারা ইসলামের ধারক ছিলেন যারা কলামায় উম্মদ ছিলেন যারা আল্লাহর প্যারাবান্ধা ছিলেন তারা এই ধরনের বিষয়গুলো থেকে এতটা বেশি সতর্কতা অবলম্বন করেছেন কোন অবস্থাতেই যেন আমার কোনো কাজ ইসলামী শেরিয়ায় নিষিদ্ধ কোন কাজের মধ্যে পড়ে না যায় মানুষের অকল্যাণ হয় মানুষের ক্ষতি হয় এমন কোনো কাজ যেন আমার দ্বারা সম্পন্ন না হয় যে এতে এটি হলো একটি সমাজের বড় ধরনের অপরাধ এহতেকার এটি হলো সমাজের অত্যন্ত বড় রকমের একটি স্বার্থপরতার আচরণ এদের মজুদারি করা যাবে না এহতেকার করা যাবে না এহতেকার করলে এটার দ্বারা মানুষের ক্ষতি হবে তো লিকাজ দি নাস মানুষের ক্ষতি করার জন্য বা মানুষের ক্ষতি হয় এমন কোনো অর্থনৈতিক কার্যক্রমকে ইসলাম অনুমোদন করেনি এবং এহতেকারকে শুধুমাত্র এই কারণে নিষিদ্ধ করা হলো যে এই মাধ্যমে মার্কেটে ক্রাইসিস তৈরি হবে এতে মানুষের সমস্যা সৃষ্টি হবে কৃত্রিম উপায়ে কোনো ধরনের ক্রাইসিস তৈরি করাকে ইসলাম এলাও করে না এবং ইসলামটাকে প্রশ্রয় দেয় না এটি হলো এহতেকার তবে এক্ষেত্রে বারবার বলছি এহতে হলো তখনই হয় যখন এমনভাবে পণ্যকে মজুদ করা হয় যে এই মজুদ করার কারণেই মার্কেটের মধ্যে ব্যাড এফেক্টটা পড়ে আর যদি কেউ এমনিতেই পণ্য রেখে দিল সিজন চলে গেছে সিজন চলে গেলে সিজনের সময় পণ্য ক্রয় করে রাখল সিজন চলে গেলে পরে পণ্য বিক্রয় করে দিল এটা এহতে হবে না হাজর অমরিবুল খত্তাহ ব্রদি আল্লাহ আনহু দোয়া করেছেন এবং বলেছেন আল জাল মার জোল তাকির মাহরুমন এটি হুকমন মারফু অমরিবুল খত্তা আব্রদি আল্লাহ তালাহ আনহু যখন এই বিষয়বস্তু বর্ণনা করছেন স্বাভাবিক এটাই যে তিনি রসুল্লাহ সাল্লাহ আলী হাসান থেকে শুনে বলবেন আর তা না হলে এমনিতেই শরীয়তের উসুলের আলোকে তিনি বলছেন আল জাল এবমার যে বাহিরে থেকে মানুষের জন্য সম্পদ বয়ে আনে যে কোনোভাবেই আনোক দেশের আভ্যন্তরীণ উৎপাদন দেশের জনগণের জন্য যথেষ্ট নয় এলাকার আভ্যন্তরীণ উৎপাদন এলাকার মানুষের জন্য যথেষ্ট নয় তখন সে ওই এলাকার দেশের জনগণের প্রয়োজন ফুলফিল করার জন্য বাইরে থেকে এসে ইম্পোর্ট করে পণ্য দেশের ভিতরে আভ্যন্তরে আনয়ন করে খলিফ অমরে ফারুক রাজিয়াল আমার যুগ এই যে বাইরে থেকে দেশের জন্যে বাইরে থেকে জনগণের জন্যে সমাজের জন্যে সম্পদ আহরণ করে অথবা ইম্পোর্টের মাধ্যমে কোনো কিছু নিয়ে আসা আমার যুগ এর মাধ্যমে আল্লাপাক রব্বুর আলমিন তাদেরকে রিজিক দান করেন এবং তারা যেন রিজিক প্রাপ্ত হয় আর ওয়াল মোহির মাহরুম যে বাইরে থেকে আনে না বরং ভিতরে যা আছে সেগুলোকেও সে গুদামজাত করে রাখে স্টক করে রাখে উমরে ফারুক বলছেন সে মাহরুম সে বঞ্চিত হয় আল্লাপা কাকরবুল আলমিনের পক্ষ থেকে তার উপরে বঞ্চনার এই শাস্তি বঞ্চনার এই অভিশাপ তার উপরে নেমে আসে কাজেই যদি অর্থনৈতিক সমৃদ্ধি চাই যদি বরকাত চাই যে নিজের জীবনে বরকাত চাই যদি আল্লাহ আল্লাপাক রাব্বুরা আরামীনের সন্তুষ্টি চাই যদি ইহকার এবং পরকারের অভিশাপ থেকে বাঁচতে চাই তাহলে মানুষের ক্ষতি হয় এমন কোন কার্যক্রম ব্যবসায়িক জীবনে অর্থনৈতিক জীবনে আমরা করব না এহতেকার করবো না মজুদারি করবো না মানুষের পণ্য আটকে রেখে মানুষকে কষ্ট দিব না কৃত্রিম সংকট তৈরি করে মার্কেটের মধ্যে ক্রাইসিস আমরা সৃষ্টি করব না এবং মার্কেটের যে চাহিদা এবং তার যোগান ইত্যাদি এগুলোকে কোনো ধরনের কুটো চালের মাধ্যমে কুটোকৌশলের মাধ্যমে এগুলোকে আমরা প্রভাবিত করব না আল্লাপাক আক রব্বুল আলমিন আমাদের সকলকে আল্লাহর হুকুম মেনে মানুষের কল্যাণে শরীয়তের বিধান মেনে যাবতীয় ট্রানজ্যাকশন এবং অর্থনৈতিক কার্যক্রমগুলো পরিচালনা করবার তহসিক দান করেন আখরুদ আওয়ানুলিল্লাহ রবিল আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ Allah সঠিক কথা একজন আর এক মেন ভাইকে অন্যায় থেকে বারণ করবে এটি একজন মুসলিম উত্তম চরিত্রের অধিকারী হবে অধিকারী হবে क्यों इचरण बोझारुन समय जक आरिकार्तातत्वीपाथर चूरा इधल ধর্মত্ত্ব মানে হলো ঈশ্বর সম্পর্কে জানা সুরাই ক্লাস হলো টেস্ট ঈশ্বরকে জানার জন্য এটি পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা এক থেকে চার্লাহ আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ আল্লাহ চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন লামে আলেদ পালামিউ তিরিশ হাদিস নম্বর পাঁচশো তেত্রিশ নবজি সাল্লাহ বলেছেন সুরাহ ই পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগের সমান সত্য ঈশ্বর যাচাই করার জন্য চারটি বৈশিষ্ট্য প্রথম হল একক। দ্বিতীয় হলো মুখাপেক্ষী নন তৃতীয় লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি জন্ম দেননি এবং কাউকে জন্ম দেননি আর চতুর্থ হল ওয়ালাম এক্লাহ কুফন আহাদ এবং তার সমতুল্য কোনো কিছুই নাই আপনি যে ঈশ্বরের उपासना करें ताकि चुराई क्लस दिए जाते तत्व गोष्ठीपाथर बेस्टी मानवता समाधान